মানবতার সমাধান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইন্দন আলহামদুলিল্লাহ রসুলিল্হাদউজিমিস দর্শক শ্রোতা আমরা বিগত পর্বে তালাবু কাসবি হালাল তথা হালাল এবং বৈধ উপার্জনের গুরুত্বের উপর কিছু আলোকপাত করেছিলাম এবং পবিত্র কোরআনে পাক থেকে বেশ কিছু নির্দেশনা আমরা সম্পর্কে আলোচনা করেছিলাম জল্লাহ আব্বুল আলামিন হালাল এবং বৈধ উপার্জনের পিছনে কতটা গুরুত্ব আরোপ করেছেন আজকে আমরা সুন্নাথ কিছু আলোচনা করব যে হালাল এবং বৈধ উপার্জনের জন্য ইসলাম এবং আল্লাহর নবী কতটা গুরুত্ব দিয়েছেন নবী আকরম সাল আলী আসাল্লাম সাহি মুসলিমে বর্ণিত একটি হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ নবী বলছেন তৈবান আল্লাহ রবাহ আলমিন যেমন পবিত্র আল্লাহ রবাহ আলমিন পবিত্র ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করেন না ও ইন আল্লাহ আমার আলম বিমা আমার বিহিল মুরসালীন আল্লাহ রবুর আলমিন মুমিনদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যেই নির্দেশনা আল্লাহ রবুর আলমিন তসুলদেরকে দিয়েছিলেন ফকাল ইয়াহুলিহা ইন্নি আলীন আল্লাহ তুলদেরছিলেন তৈ আমলে রসুলগণ তোমরা হালাল সম্পদ ভক্ষণ করো আর কাজ করো হালাল সম্পদ ভক্ষণ করো এবং তোমরা সালেহ আমল করো এটি আল্লাহাকবুল আলমীর নির্দেশ ছিল রসুলদের প্রতি এবং আল্লাহ একদিকে রসুলদেরকে বলেছেন তৈনু সন তোমরা হালাল সম্পদ ভক্ষণ করো এবং আমল করো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 নেক আমল হয় হালাল রিজিক ছাড়া মানুষের নেক আমল হতে পারে না হজরতে আয়সারাজিয়াল তালানহা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে নবী আকরম সাল আলহ আসালামের সাদ করেছেন ইন্না আতিয়াবা মা আকালর রাজুলোমিন কাসবিহি মানুষ সবচেয়ে যেই পবিত্র সম্পদ যেটা ভক্ষণ করে সেটা হলো ওই সম্পদ যেটা তার নিজের উপার্জিত উপার্জন করা বৈধপথে উপার্জন করাকে নবী আকরম সাল আলী আসাল্লাম এত বেশি উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন আর এক হাদিসের মধ্যে বুখারি সৈফ হাদিস নবী আকরম সাল আলী আসালামের সাত করেছেন মা আকালা আহাদাউদা আলহিম কোন ইমানদার ব্যক্তি নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম কোনো সম্পদ সে ভক্ষণ করতে পারে না এবং ওয়াইনা নবীল্লাহিদাউদ আলহিহি সাল্লাম কানা ইয়াকুলুমিনাম আলিয়াদাই আর হাজর দাউদ আলীহি সালাতাম তিনিও তার হাতের উপার্জিত সম্পদ ভক্ষণ করতেন এভাবেই আল্লাহ নবী মোহাম্মদুরসুল্লাহ সালাহ আলী আসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে সৎ পথে উপার্জন বৈধ পথে উপার্জন পবিত্র সম্পদ ভক্ষণ করা হালাল সম্পদ ভক্ষণ করার উপর গুরুত্ব করেছেন নবী আকরম সাল্লাহ আলিহ আসসাল্লাম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 এভাবে উদ্বুদ্ধ করেছেন কোনো প্রেক্ষিতে কোনো অবস্থাতেই যেন কেউ হালাল সম্পদ উপার্জন থেকে নিজেকে দূরে সরিয়ে না রাখে বরং জীবনের জন্যে যেমন সম্পদের প্রয়োজন ঠিক তেমনিভাবে সেই সম্পদ যেন বৈধ পথে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনে নির্দেশিত পথে সরিয়ার অনুমোদিত পথেই যেন সেই সম্পদ উপার্জিত হয়ে আসে সেটা ইনশিওর করার জন্য আল্লাহর কোরআন এবং নবীজির সুন্না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 সেটিও আমরা নবী আকরিম সল্লাহ আলিমের সুন্না থেকে আমরা পরিষ্কার দেখতে পাই সাহি মুসলিম শরীফের মধ্যে এমন হতে পারে দীর্ঘ পথ সে পাড়ি দিচ্ছে দীর্ঘ সফর সে করছে আশা আশা আকবরাই তার চুলগুলো উস্কো এলোমেলো তার শরীর ধুলিমলিনা সেই অবস্থায় ধুনিমলিন পুস্ক খুস্ক চুল দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত অবস্থায় সে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে হাত প্রসারিত করছে ইয়া রব্বি ইয়া রব্বি বলে সে চিৎকার করছে এই যে অবস্থা একজন মানুষ হাদিসের মধ্যে যে মুসাফির অবস্থায় থাকে আল্লাপাক রব্বুল আলমিন তার দোয়া কবুল করেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এবং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 নবী আকরম সাল আলী আসাল্লাম বলছেন কিন্তু তার এই ডাক আল্লাহাক রবুল আলমিন কিভাবে কবুল করবেন তার ডাকে আল্লাহ রব্বুল আলমিন কিভাবে সারা দিবেন কারণ ওমাত হারাম ওমুহু হারাম বসহু হারামুজিয়াবিল হারাম যে তার সে যেই খাবার খেয়েছে সেটাও তার হারাম যেই পয়সা দিয়ে সে পানি পান করছে সেটাও তার হারাম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 অবৈধ সম্পদের মধ্যে ডুবন্ত থেকে এবার যতই এখলাসের সাথে যতই আন্তরিকতার সাথে যতই আল্লাহ আল্লাপাক রব্ব আলমিনের সাথে অনুরাগ এবং আবেগের সাথে আল্লাহ রব্ব আলমিনকে চিৎকার করে করে বান্দা আহ্বান করুক না কেন আল্লাহ নবী বলছেন আন্না ইস্তজাবলি জালিক তারে এ ডাক কোনোদিন আল্লাহ রবুর আলমিন শুনতে পারেন না তার ডাকে আল্লাহ রব্ব আলমিন কোনোদিন সাড়া দিতে পারেন না প্রিয় দর্শক কাজী আল্লাহ নবীর হাদিস আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আল্লাহ রব্ব আলমিনের নিকট বান্দার প্রার্থনা মঞ্জুর হতে হলে আল্লাহ আল্লাহরবর আলমিনের নিকটে বান্দার দোয়া কবুল হতে হলে আল্লাহ রব্ব আলমিনের নিকটে বান্দার চাহিদা এটা যদি বান্দা আল্লাহ রব্বর আলমিনের কাছ থেকে পূর্ণ করতে চায় তাহলে তাকে হারাম উপার্জনের পথ পরিহার করতে হবে খাবারের হারাম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 জেনে আর না জেনে কিন্তু কিছু গুনা রয়েছে কবিরা যা আনা হওয়া তালা তও বা করা ছাড়া ক্ষমা করে দেবেন কিন্তু বন্ধু জানেন কোনটি পেচে থাকতে চান তাহলে বাংলায় দেখুন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 নাইক কাল রাত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে হালাল সম্পদ উপার্জন করা এবং হারাম উপার্জন থেকে বিরত থাকা এবং এর যে ভয়াবহতা সে সম্পর্কে নবীর সুন্না থেকে আলোচনা করছিলাম এটা এতই বাস্তব কথা যে নবী করিম সাল আলি আসসালামের যুগে হাজরত সাহাবাহ কালামের যুগে খোলাফে রাশেদিনের যুগে সালাফে সালে যুগেও এটা এভাবেই মানুষের মধ্যে ব্যাপারটি এমনই পরিচিত ছিল যে হালাল উপার্জন এটিকে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাপাক রব্বর আলমিনের নিকটে বান্দার ইবাদত কবুল হওয়ার জন্যে পূর্ব শর্ত বলে এটাকে আখ্যায়িত করা হতো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন এটি অন্যতম পূর্ব শর্ত নবী আকরম সাল আলিহ আসাল্লাম ব্যাপারটিকে অত্যন্ত মানুষের বোধুকম্য করে আবেগ ভরা কণ্ঠে আল্লাহ বলছেন ফ্না ইস্তজা এই অবস্থায় তার ইবাদত এবং তার দোয়া আল্লাহাকালমিন কিভাবে কবুল করতে পারেন তুমি বলো প্রিয় দর্শক এই যে হারাম ভক্ষণ করা এটার ভয়াবহতা কোরআনে পাকে সে আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাপাক রব্বুল আলমিন সুরত উন্নষার মুদাল্লা বলেছেন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 হালাল উপার্জনের জন্যে তোমার চেষ্টা করবে সাধনা করবে মেহনত ব্যয় করবে এবং সেজন্যে মেহনত পরিচালনা করবে শ্রম দিবে এটাও তেমনই ফারস সালাদ আদায় করা যেরকম ফারস তাহলে হালাল উপার্জনের জন্য সবচেয়ে বেশি শ্রম দিতে হলে সেটাও করবে খালিফতুল মুসলিমিন আমির উলমোমিন অমর বিন খতাব রাজি আল্লাহ তালহর যুগে একবার এরকম যেমন থেকে কিছু মানুষ আসলো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 উপকরণ তোমরা কেন সঙ্গে আননি তারা জবাব দেহনুল মুতাবাক্কিল আমরা আল্লাপাক আকরবুল আলমিনের উপরে ভরসা করে আছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পানাহারের ব্যবস্থা করবেন খলিফ আহমে ফারুক রদি আল্লাহ তালী তখন বললেন যে না এটাকে তাওয়াকুল বলা হয় না তোমরা আল্লাপাকব্ব আলমিনের উপর ভরসা করছো না বরং কোন রকম পাথেও ছাড়া রকম উপকরণ ছাড়া কোনোরকম জীবন জীবিকার কোন সম্বল সঙ্গে না নিয়ে এসে বরং দীর্ঘপথ পাড়ি দিয়ে খালি হাতে এসে আল্লাহ রব্বুল আলমিনের উপর তোমরা প্রকৃত অর্থে তাবাক্কুল করনি ভরসা করনি নির্ভর করনি বরং আসলে তোমরা আল্লাপাক রব্বুল আয়মিনের সাথে উপহাস করেছ বলতুল মুতওয়ুন তোমরা আসলে আল্লাহ আল্লাপাক রব্বালমিনের উপর ভরসা কর আল্লাহ রবুল্ আলমিনের উপর তোমরা নির্ভর করনি বরং তোমরা আসলে আল্লাপাক রব্বুল আলমিনের সাথে তোমরা তাবাক্কুল করার প্রহসন করেছ তাবাক্কুলের ভান ধরেছ এটাকে তো তাবাক্কুল বলা হয় না আল্লাহ রব্বুল আলমিনের উপর নির্ভরশীলতা এটাকে বলা হয় না বরং তোমাকে আল্লাহ নবীর সুন্হ অনুযায়ী তোমার জীবন জীবিকার জন্য যা প্রয়োজন সেই সম্বল তোমাকে অবলম্বন করতে হবে সেই সম্বল তোমাকে গ্রহণ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 যেটা সমস্ত নবীদের আদর্শের অনুসরণ সমস্ত পয়গম্বর আলহিমসালাম আল্লাপা আকরব্বর আলমিন যাদেরকে রসুল হিসাবে প্রেরণ করেছেন দুনিয়াতে এটা হলে সেই মুরসালিনদের সমস্ত নবীদের এটি আদর্শ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামের আদর্শ এটি যে উপার্জনের জন্যে নিজে শ্রম ব্যয় করো হালাল উপার্জনকে তুমি অবলম্বন করো তোমার উপার্জনের মধ্যে যেন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 হালাল পথে উপার্জন করতে হবে হালাল পথে উপার্জন করতে গিয়ে পৃথিবীতে যে কোনো সম্মত উপার্জনের প্রক্রিয়া এবং পন্থা অবলম্বন করতে হবে আর এই প্রক্রিয়া অবলম্বন করা এটা কখনই আল্লাপা আকরাবুল্লা আলামিনের উপর তাবাক্কল করার বিপরীত নয় বরং কোনো প্রক্রিয়া অবলম্বন না করে শুধু আল্লাহ আল্লাপা আকরাবুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করবেন এই আশায় হাত পা ছেড়ে দিয়ে বসে থাকা এটা প্রকৃত অর্থে তাবাক্কুল নয় বরং এটি হলো তাওয়াক্কুলের নামে প্রহসন প্রিয় দর্শক আমরা পরবর্তী পর্বে এই রিজিক সন্ধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা আলোচনা তাবাক্কুলের হাকিকত নিয়ে আমরা আলোচনা করব কাকে তাওয়াক্কুল বলা হয় এবং শরীয়ত কোনটা গ্রহণ করে এবং ইসলাম কোনটাকে গ্রহণ করে না সে বিষয় সম্পর্কে পরবর্তী পর্বে আলোচনা শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ওসলি নবীল ও রহমতুল তারাই হল এদ্রাপ্তর মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়দের जा महल अल्लाह पचंद करा सा सब चेभ जनक व्यवसा कोन मुनाफा दी कुरान मूल्यवान तथ्य तरह उदाहरण शस् दान जी वृद्धि पाए शीशे प्रत्येक शीशे आशोटी दाना ताला जा बृद्धि कर दें